সপ্তদশ অধ্যায়ে জয় জয় শ্রীগৌর সুন্দর মহেশ্বর জয় নিত্যানন্দ প্রিয় নিত্যকলেবর জয় জয় সর্ববৈষ্ণবের ধন প্রাণ কৃপাদৃষ্টি কর প্রভু সর্বজীবিতাণ আদি খন্ড কথা ভাই শোন সাবধানে শ্রীগৌর সুন্দর গয়া চলিলা যেমন হেন মতে শিবই শিবৈ অধ্যাপক শিরোমণি রূপে করে বাস চতুর্দিকে প্রাচণ্ড বারয়ে গুরুতর ভক্তিযোগ নাম হইল শুনিতে দুষ্কর মিথ্যারসে দেখি অতি লোকের আদর ভক্ত সব দুঃখ বড় ভাবে নান্তর প্রভু সে আবিষ্ট হই আছেন অধ্যয়নে ভক্ত সব দুঃখ পায়ে দেখেন আপনে নিরবধি বৈষ্ণব সবের দুষ্টগণে নিন্দা করি বলে তাহা শুনে ন আপনে চিত্তে ইচ্ছা হইল আত্ম প্রকাশ করিতে ভাবিলেন আগে আসি গিয়া গয়া হইতে ইচ্ছাময় শ্রী গৌর সুন্দর ভগবান গয়া ভূমি দেখিতে হইল ইচ্ছাতান শাস্ত্রবিধি মতো শ্রাদ্ধ কর্মাদি করিয়া যাত্রা করি চলিলা অনেক শিষ্য লইয়া জননীর আজ্ঞালয়ী মহাহর্ষমনে চলিলেন মহাপ্রভু গয়া দর্শনে সর্বদেশ গ্রাম করি পুণ্যতীর্থময় শ্রীচরণ হইল গয়া দেখিতে বিজয় ধর্মকথা বাক্যে বাক্য পরিহাস রসে মন্দারে আইলা প্রভু ক্ষতি কদি বসে দেখিয়া মন্দারে মধুসূদন্ত্রমিলেন সকল পর্বত সলীলায় এই মতো কত পথ আসিতে আসিতে আর দিন জ্বর প্রকাশিলেন দেহতে প্রাকৃত লোকের প্রায় বৈকুণ্ঠ ঈশ্বর লোক শিক্ষা দেখাইতে ধরিলেন জ্বর মধ্যপথে জ্বর প্রকাশিলেন ঈশ্বরে শিষ্যগণ হইলেন চিন্তিত অন্তরে পথে পথের করিলেন বহুপতিকার, প্রতিকার তথাপি না ছাড়ে জ্বর হেন ইচ্ছা তার তবে প্রভু গ্যাবস্থা ঔষধ আপনে সর্বদুখণ্ডে বিপ্রপাদদকানে বিপ্র পাদদকের মহিমা বুঝাইতে পান করিলেন প্রভু আপনে সাক্ষাতে বিপ্র পাদদক পান করিয়া ঈশ্বর সেইখানে সুস্থ হইলার নাহি জ্বর ঈশ্বরে যে করে বিপ্র পাদদক পান এ তান স্বভাব বেদ পুরাণ প্রমাণ যে জৈছে ভজে কৃষ্ণ তারে ভজে তৈছে যে যথামাং প্রপদন্তে তাং তথৈব ভজা মহম মমবর্তমান্তে মনুষ্যা পার্থ সর্বসহ যে তাহান দাস্যপদ ভাবে নিরন্তর তাহান অবশ্য দাস্য করেন ঈশ্বর অতএব নামতান তান সে আপনে হারিয়া বাড়াইন ভিত্তবল সর্বত্র রক্ষ খেন প্রভুর চরণ বল দেখি কেমাতে ছাড়িবে ভক্তগণ হেনমতে করি প্রভু জ্বরের অবিনাশ পুনপুনা হইলা প্রকাশ স্নান করি পিতৃদেব করি অর্চন গয়াতে প্রবিষ্ট হইলা শেষচী নন্দন গয়া তীর্থ রাজে প্রভু প্রবিষ্ট হইয়া নমস করিলেন প্রভু শিখর ব্রহ্মকুণ্ডে আসি প্রভু করিলেন স্নান যথচিত কইলা পিতৃ দেবেরও সম্মান তবে আইলেন চক্র বারের ভিতরে পাদ দেখিবারে চলিলা সত্তরে বিপ্রগণ বেড়িয়াছে স্থান, শ্রীচরণে মালা যেন দেউল প্রমাণ গন্ধপুষ্প ধূপ দীপ বস্ত্র অলঙ্কার কত পড়িয়াছে লেখা জোখা নাহি তার চতুর্দিকে দিব্যরূপ ধরি বিপ্রবণ করিতেছে পাদপদম প্রভাব বর্ণন কাশীনাথ হৃদয়ে ধরিলা যে চরণ যে চরণ নিরবধি লক্ষ্মীর জীবন বলিসিরে আবির্ভাব হইল যে চরণ সে এই দেখো যত ভাগ্যবন্ত জন तिलार जे चरण ध्यान कईले मात्र जम तार ना हधिकार पत्र जोगेशर सवार दुर्लभ जे चरण से ये देखो जत भाग्यवंतरणे भागरथी हईला प्रकाश नीरवधि हृदयना छाड़े जारे दास अन सज्जायती प्रिय से चरण সেই দেখো যত ভাগ্যবন্ত জন চরণ প্রভাব শুনি বিপ্রগণ মুখে আবিষ্ট হইলা প্রভু প্রেমানন্দ সুখে অশ্রুধারাবহে দুই শ্রীপদমনয়নে লো মহর্ষ কম্প হইল চরণ দর্শনে সর্বজগতের ভাগ্যে প্রভু গৌরচন্দ্র প্রেমভক্তি প্রকাশের করিলা আরম্ভ অবিচ্ছিন্ন গঙ্গা বহে প্রভুর নয়নে পরম অদ্ভুত সব দেখে বিপ্রবণে দৈব জগে ঈশ্বরপুরীয় সেই ক্ষণে আইলেন ঈশ্বর ইচ্ছায় সেই স্থানে ঈশ্বরপুরী রে দেখি শ্রীগৌর সুন্দর নমস করিলেন অতি করিয়া আদর ঈশ্বরপুরীয় গৌরচন্দ্রের দেখিয়া আলিঙ্গন করিলেন মহাহর্ষ হইয়া দোহাকার বিগ্রহ দোহাকার প্রেমজলে সিঞ্চিত হইলা প্রেমানন্দ কুতুহলে প্রভুবলে গয়া যাত্রা সফল আমার যতক্ষণে দেখিলাম চরণ তোমার তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ সেহ যারে পিণ্ড দেয় তরে সেই জন তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ সেই সেইখণে সর্ববন্ধ পায় বিমোচন অতএীর্থ নহে তোমার সমান তীর্থেরও পরম তুমি মঙ্গল প্রধান সংসার সমুদ্র হইতে উদ্ধার হ এই আমি দেহ সমর পিলাং তোমারে কৃষ্ণ পাদপদের অমৃত রসপান আমারে করাও তুমি এই চাহিদান বলেন ঈশ্বর পুরী সুনহ পণ্ডিত তুমি যে ঈশ্বর অংশ জানিনু নিশ্চিত যে তোমার পাণ্ডিত্য যে চরিত্র তোমার সেহ কি ঈশ্বর অংশ বই হার যেন আজি আমি শুভ স্বপ্ন দেখিলাম সাক্ষাতে তাহার ফল এই পাইলাম সত্য কহি পণ্ডিত তোমার দর্শনে পরানন্দ সুখ যেন পায় অনুক্ষণে যদবধি তোমা দেখি আছি নদী আয় তদবধিচিত্ত আর কিছু না অন্য কিছু নাই কৃষ্ণ দর্শন সুখ তোমা দেখি পাই শুনি প্রিয় ঈশ্বর পুরীর বাক্য হাসিয়া বলেন প্রভু মোর বড় ভাগ্য এই মতো কত আর কৌতুক সম্ভাস যত হইল তাহা বোর নিবেদ্যাস তবে প্রভুত স্থানে অনুমতি লইয়া তীর্থ শ্রাদ্ধ করিবারে বসিলা আসিয়া ফুলগু তীর্থে করি বালুকার পিণ্ডদান তবে গেলা গিরি সিংহে পেতগয়া স্থান প্রেতগয়া শ্রাদ্ধ করি শিশন দক্ষিণায় বাক্যেতু ছিলেন বিপ্রগণ তবে উদ্ধারিয়া পিতৃগণ সন্তর্ দক্ষিণ মানসে চলিলেন হর্ষ হইয়া তবে চলিলেন প্রভু শ্রীরাম গয় রাম অবতারে শ্রাদ্ধ করিলা যথায় ইহো অবতারে সেই স্থানে শ্রাদ্ধ করি তবে যুধিষ্ঠির গয়া গেলা হরি পূর্বে যুধিষ্ঠির পিণ্ড দিলেন তথায় সেই পৃত্তে তথা শ্রাদ্ধ করিলা গৌর রায় চতুর্দিকে প্রভুরে দেরিয়া বিপ্রগণ শ্রাদ্ধ করাইন সবে পড়ানো বচন শ্রাদ্ধ করি প্রভুপিণ্ড ফেলে যেই জলে গয়ালি ব্রাহ্মণ সব ধরি ধরি গিলে দেখিয়া হাসেন প্রভু শিশন সেসব বিপের যত খুন্ডিল বন্ধন উত্তর মানসে প্রভু পিণ্ড দান করি ভীমগয়া করিলেন গৌরাঙ্গ শ্রীহরি শিব গয়া ব্রহ্মগয়া আদি যত আছে সব করি ষোড়শ গায় গলা পাড়শ গায় প্রভু সরসী করিয়া সবারে দিলেন পিণ্ড যুক্ত হইয়া তবে মহাপ্রভু ব্রহ্ম কুণ্ড করি স্নান গয়া শিরে গয়াশিরে আশি করিলেন পিণ্ডদান দিব্যমালা চন্দন শ্রীহস্তে প্রভুলইয়া বিষ্ণুপদ চিহ্ন পুঁজিলেন হর্ষ হইয়া এই মত সর্বস্থানে শ্রাদি করিয়া বাসায় চলিলা বিপ্রগণে সন্তোষিয়া তবে প্রভু কতক্ষণে সুস্থ হয়া, রন্ধন করিতে প্রভু বসিলেন গিয়া রন্ধন সম্পূর্ণ হইল হেনই সময় আইলেন শ্রীশ্বর পুরী মহাশয় প্রেমযোগে কৃষ্ণাম বলিতে বলিতে আইলেন প্রভুস্থানে ঢুলিতে ঢুলিতে রন্ধনিয়া প্রভু পরম সম্ভ্রমে নমস্করি তানে বসাইলেন আসনে হাসিয়া বলেন পুরী সুনঃ পণ্ডিত ভালোই সময়ে হইলাঙোপণিত প্রভু জবে যবে হইল ভাগ্যের উদয় এই অন্ন ভিক্ষা আজই কর মহাশয় হাসিয়া বলেন পুরি তুমি কি পাইবে প্রভু আমি অন্ন রাঁধিবাং এবে পুরী বলে কি কার্যে করিবে আর পাক যে অন্ন আছে তাহা করো দুই ভাগ হাসিয়া বলেন প্রভু যদি আমা চাও যে অন্ন আছে তাহা তুমি সব খাও পিলার থেকে আর অন্ন রান্ধি বাঙামি না কর সংকোচ কিছু ভিক্ষা কর তুমি তবে প্রভু আপনার অন্ন আর অন্ন রান্ধিতে গেলা হর্ষ হইয়া হেন কৃপা প্রভুর ঈশ্বর পুরী প্রতি পুরী রোনা হিক কৃষ্ণ ছাড়া অন্নমতি শ্রীহস্তে আপনে প্রভু করে পরিবেশন পরানন্দ সুখে পুরি করে ন ভোজন সেইখানে রমাদেবী অতি অলক্ষিতে প্রভুর নিমিত্ত অন্ন রান্ধিলা তরিতে তবে প্রভু আগে তানে ভিক্ষা করাইয়া আপনেও ভোজন করিলা হর্ষ হইয়া ঈশ্বরপুরীর সঙ্গে প্রভুর ভোজন ইহার শ্রবণে মিলে কৃষ্ণ প্রেম ধন তবে প্রভু ঈশ্বর পুরীর আপনে শ্রীহস্তে লেপিলেন দিব্যবন্ধে যত প্রীত ঈশ্বরের ঈশ্বরপুরীরে তাহা পূর্ণিবারে কোন জনশক্তি ধরে আপনে ঈশ্বর শ্রী চৈতন্য ভগবান দেখিলেন ঈশ্বরপুরীর জন্মস্থান প্রভু বলে হট্টে নমস্কার শ্রী ঈশ্বরপুরীর যে গ্রামে অবতার কান্দিলেন বিস্তর চৈতন্য সেই স্থানে আর শব্দ কিছু নাহি ঈশ্বরপুরী বিনে সে স্থানের মৃত্তিকা আপনে প্রভু তুলি লইলেন বহির্বাশে বান্ধি এক ঝুলি প্রভু বলে জন্মস্থান এ মৃত্তিকা আমার জীবন ধন প্রাণ কেন ঈশ্বরের পিত ঈশ্বরপুরিরে, ভক্তেরে বাড়াতে প্রভু সব শক্তি ধরে প্রভু বলে গয়া করিতে যে আইলাম সত্য হইল ঈশ্বরপুরীরে দেখিলাম আর দিন নিভৃতে ঈশ্বরপুরী স্থানে মন্ত্রদীক্ষা চাহিলেন মধুর বচনে পুরী বলে মন্ত্র বা বলিয়া কোন কথা প্রাণ আমি দিতে পারি তোমারে সর্বথা তবে তান স্থানে শিক্ষা গুরু নারায়ণ করিলেন দশাক্ষর মন্ত্রেরও গ্রহণ তবে প্রভু প্রদক্ষিণ করিয়া পুরিরে রে প্রভু বলে দেহ আমি দিলাম তোমারে হেন শুভদৃষ্টি তুমি করহ আমারে যেন আমি ভাসি কৃষ্ণ প্রেমের সাগরে শুনিয়া প্রভুর বাক্য শীর্শ্বরপুরী প্রভুরে দিলেন আলিঙ্গন বক্ষে ধরি দোহার ও নয়ন জলে দোহারও শরীর सिंचित हईला प्रेमे केह नहे स्त्री हेन मते ईश्वर पुरी कृपा करी कतदिन गये रही गौर हरि आत्म प्रकाशे हईल समय दिने दिने बड़े प्रेम भक्तर विजय एक दिन महाप्रभु बसियाज मंत्र ध्यान लगिला ধ্যানানন্দে মহাপ্রভু বাজ্য প্রকাশিয়া করিতে লাগিলা প্রভুরদন ডাকিয়া কৃষ্ণরে বাপরে মোর জীবন শ্রীহরী কোন দিকে মোর প্রাণ করি ছুরি পাইনু ঈশ্বর মোর কোন দিকে গেলা শ্লোক পরি প্রভু কান্দিতে লাগিলা প্রেমভক্তিরসে মগ্ন হইলা ঈশ্বর सकल श्रीअंग हईल धूलायधूसर आर्तनाद करी प्रभु डाके उच्चस्रे कथा गला बाप कृष्ण छाड़िया मोहरे जे प्रभु आती परम गम्भीर से प्रभु हईला प्रेमे परम स्थिर गड़ागड़ी जाए कान उच्चस्रे हासिले निज भक्ति बीरह सागरे तबी कतक्षणे आशि सर्वशिष्य गणे सुस्त करशेषुले तुमरा सकले जाह घरे ना जासार भरे मथुरा देखी मुई चलुमू सर्वथा प्राणनाथ मोर कृष्ण चंद्रपाओ जथा नाना रूपे सर्वशिष्य गण प्रभो दिया স্থির করি রাখিলেন সবাই ও মিলিয়া ভক্তিরসে মগ্ন হই বৈকুণ্ঠের চিত্তে স্বাস্থ্য না পায়েন রহিবেন কাহারে না বলি প্রভু কত রাত্রি শেষে মথুরাতে চলিলেন প্রেমেরও আবেশে কৃষ্ণরে বাপরে মোর পাই মুখ কোথায় এই মতো বলিয়া যায় গৌর কত দূর যাইতে শোনেন দিব্যবাণী এখনে মথুরা না যাইবা দি যমনি যাইবার কাল আছে যাইবা তখনে নবদ্বীপে নিজ গৃহে চল হো এখনে তুমি শ্রীবৈকুণ্ঠনাথ লোকনিস্তারিতে অবতীর্ণ হইয়াছ সবারও সহিতে অনন্ত ব্রহ্মাণ্ডময় করিয়া কীর্তন জগতের বিলাইবা প্রেমভক্তিধন ব্রহ্মাশিব সনকাদি যে রসেবি অল মহাপ্রভু অনন্ত গায়েন যে মঙ্গল তাহা তুমি জগতের দিবার কারণে আছে হইয়াছে আপনে হিব আমরা তবু চাহি কহিবার অতএব কহিলাম চরণে তোমার আপনার বিধাতা আপনে তুমি প্রভু তোমার যে ইচ্ছা লঙ্ঘন নহে প্রভু অতএব মহাপ্রভু চলো তুমি ঘর বিলম্বে দেখা শ্রী মথুরানগর শুনিয়া আকাশবাণী শ্রী গৌর সুন্দর নিবৃত্ত হইলা প্রভু হরি সো অন্তর বাসায় আসিয়া সর্বশিষ্যর সহিতে নিজ গৃহে চলিলেন ভক্তি প্রকাশিতে নবদ্বীপে গৌরচন্দ্র করিলা বিজয় দিনে দিনে বাড়ে প্রেম ভক্তির উদয় আদি খণ্ড কথা পরিপূর্ণ এই হইতে মধ্য খণ্ড কথা এবে শুনো ভালো মতে যে শুনে ঈশ্বরের গয় বিজয় গৌরচন্দ্র প্রভু তারে মিলিবে হৃদয় কৃষ্ণ যশ শুনিতে সে কৃষ্ণ সঙ্গ পাই ঈশ্বরের সঙ্গে তার কভু ত্যাগ নাই অন্তর জামি নিত্যানন্দ বলিলা কৌতুকে চৈতন্য চরিত্র কিছু লিখিতে পুস্তকে তাহানো কি পাই লিখি চৈতন্যের কথা স্বতন্ত্র হইতে শক্তি নাহি কো সর্বথা কাষ্ঠেরও পুত্তুলি যেন কুহকে না চায় এই মত গৌরচন্দ্র মরে যে বোলায় চৈতন্য কথা আদি অন্ত নাহি জানি যেতে মতে চৈতন্যের যশ সে বাখানি পক্ষী যেন আকাশের অন্ত নাহি পায় যত দূর শক্তি তত দূর উড়ি যায় এই মত চৈতন্য যশের অন্ত নাই যারে যত শক্তি কৃপা সবে তত গাই নভ পতন্তাত্মম পত্রী নথা সমম গতিম বিপিত সর্ববৈষ্ণবের পায়ে মোর নমস্কার ইথে অপরাধ কিছু নহুক আমার সংসারের পার হইয়া ভক্তির সাগরে যে ডুবিবেশে ভুগ নিতাই চানদের আমার প্রভুর প্রভু শ্রীগৌর সুন্দর এ বড় ভরসা চিত্তে ধরি নিরন্তন কেহ বলে প্রভু নিত্যানন্দ বলরাম কেহ বলে চৈতন্যের মহাপ্রিয় ধাম কেহ বলে মহাতেজী আন অধিকারী কেহ বলে কোন রূপ বুঝিতে না পারি কী জ্যোতি নিত্যানন্দ কিবা বা ভক্তজ্ঞানী যার যেন মতো ইচ্ছা না বল এখানে যে সে কানে চৈতন্যের নিত্যানন্দ নহে সে চরণ ধন মোর রহুক হৃদয়ে এত পরিহারেও যে পাপি নিন্দা করে তবে লাথি মারো তার শিরেরও পড়ে জয় জয় নিত্যানন্দ চৈতন্য জীবন তোমার চরণ মোর হৌ কো শরণ তোমার হইয়া যেন গৌরচন্দ্র গাও জন্মে জন্মে যেন তোমা সংহতি বাড়াও যে শুনয় আদি খণ্ডে কথা তাহারে শ্রী গৌরচন্দ্র মিলিবে সর্বথা ঈশ্বর পুরীর স্থানে হইয়া বিদায় গৃহে আইলেন প্রভু শ্রী গৌরাঙ্গ শুনি সর্বনবদ্বীপ হইল আনন্দিত প্রাণ আসি দেহে যেন হইল উপনীত শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চান্দ যেন বৃন্দাবন দাসত চু পদ যুগে গানো ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদি খন্ডে গয়া গমন বর্ণনং নাম সপ্তদ শ্রদ্ধায় ইতি আদি খন্ড